السلام عليكم ورحمه الله وبركاته احمد الله حمد الشاكرين واوصلي واسلم على النبي الأمين وعلى اله الطيبين الطاهرين وصحبه اجمعين وبعد دوريرবঙ্গ কাছের অগনিত অসংখ দর্শক ভাই বন্ধুদের প্রতি শুভেচ্ছা Mubarak بات জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আয়োজন আমাদের জীবনকে পরিবর্তন করে দেন কি কেউ আছেন জীবনকে বদলাতে চান কি কেউ আছেন যে আপনার জীবনকে সুন্দর করতে চান কি কেউ পৃথিবীতে আছেন যিনি চান দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি হাসিল করবেন যারা আমাদের সবাইকে যেন জান্নাতেরও সাথী বানান ইয়া রব্লা আলমিন সম্মানিত ভাই বোনেরা দর্শক মন্ডলী আলোচনা চলছে সুরাত ১৫ নম্বর আয়াত আল্লাহ শাস্তি সম্পর্কে যেখানে কথা বলেছেন আমরা আলোচনা করছিলাম সমাজের মধ্যে উৎসাহিত করে এ সমস্ত কার্যকলাপ গুলোকে আল্লাহ সুহানলি হারাম করেছেন আর বলেছেন ওলা তোমরা জেনা করা তো দূরের কথা Even do not go close to is so corrupt, घर बार एडभार्टजमेंट विशाल महिला गाड़ी महिला कम चाल महिला छवि আমি কথা বলছি না যে মা বোনরা কাজ করবেন না অবশ্যই মা বোনরা কাজ করবেন স্বারীন হয়ে কাজ করবেন ইউনিভার্সিটিতে যাবেন এটাকে তো আর ক্লাসরুম গুলো পর্যন্ত এমন ডাটি হয়ে যায় যেখানে স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না আর পার্ক যেখানে ইউনিভার্সিটির আর আর আপনারা এত খারাপ কাজ সেখানে চলে যেটাকে বলাই যায় না আমাদের যুবকরা চরিত্র হারিয়ে ফেলছে আমাদের যুবতীরা চরিত্র হারিয়ে ফেলছে শেষের জীবনে গিয়ে তারা বিয়ে করে না সমাজের জন্য বার্ডেন হয়ে যায় যারা এমপি যারা যারা আইন বানান তাদের তাদের দায়িত্ব আছে দেখেন আপনারা যারা সংসদে বসে মদের লাইসেন্সের অনুমতি দেন আপনারা যারা তারা ওই প্রস্তুতি গিয়ে ওই সেখানে তারা নিষিদ্ধ পল্লীতে তারা থাকুক আমরা কেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করি না কেন তাদের জন্য রিহাবিলিটেশনের ব্যবস্থা করি না বরং আপনি মিনিস্টার হয়ে আপনি এখানে আমরা জানি আমাদের যাদের হাতে ক্ষমতা আছে আমরা ঠেকাই না আল্লাহর আলমিনের কাছে কাল কি আমাদের কঠিন আদালতে আপনি আসামি হবেন আল্লাহ নবী বলেছেন সাল্লি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে যদি কেউ কোন খারাপ কাজ দেখে কোন ইব দেখে তুমি যেন এটাকে তোমার হাত দিয়ে তোমার শক্তি দিয়ে তোমার পাওয়ার দিয়ে তোমার কলম দিয়ে তোমার তোমার তোমার মিনিস্ট্রি দিয়ে, দিয়ে, সংসদ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে তোমার ক্ষমতা দিয়ে তুমি এটাকে পরিবর্তন করবে চেঞ্জ করবে যদি কোনো কারণে ক্ষমতা দিয়ে পাওয়ার দিয়ে হাত দিয়ে পরিবর্তন করার চেঞ্জ করার মতন অ্যাবিলিটি আপনার না থাকে ফাবেল ইসানিহি আপনি আপনার মুখ দিয়ে কথা বলবেন যদি সিচুয়েশন এমন হয় এরা এত শক্তিশালী এদের বিপক্ষে কথা বললে আপনার জান চলে যাবে মান চলে যাবে আপনাকে গুম করে ফেলা হবে আপনাকে হত্যা করে ফেলা হবে তাহলে আপনি মন দিয়ে পরিবর্তন করবেন মনে শুধু ঘৃণা করলেই যথেষ্ট নয় বরং আপনি মনে মনে প্লান করবেন ঘৃণা তো করবেন মনে মনে প্লান করবেন এই এই খারাপ জিনিসকে এইভাবে সমাজ থেকে পরিবর্তন করা যায় মনে মনে যদি পরিকল্পনা না থাকে মনের ঘৃণার সঙ্গে যদি প্লান না থাকে আপনার তাহলে এরপরে আপনার মধ্যে সরিষা পরিমাণ নিজেদের জন সমাজের ভাই বোনরা সবাই ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে কোনো না কোনো ভাবে এই দিকে তারা একদম পঙ্গপালের মতন তারা ছুটে চলেছে এই দিকে মনে হয় যেন পুরো সমাজটা नबिर कथा अनुजाय दु जिन सब सब खराब दुटा मद और তা হলো আপনার মদ আর একটা হলো যে সমাজের মধ্যে মদ খাওয়া ড্রিংকিং থাকে আর যে সমাজের মধ্যে হোটেলগুলোতে এগুলো ওপেনলি সেগুলো কনজিউম করা হয় সমাজের মধ্যে অন্যায় অবিচার অত্যাচার মানুষ যখন ড্রাঙ্ক হয়ে যায় যখন মাতাল হয়ে যায় আল্লাহ রবুল্লাহ আলমিন এই জন্যই মদ কে হারাম করেছেন খামর কে আল্লাহ হারাম করেছেন এই জন্যই শারাবকে এই জন্য আল্লাহ রব আলিন হারাম করেছেন জেনা আল্লাহ রব আলমিন এই জন্য হারাম করেছেন যে সমাজ ধ্বংস করার জন্য এর থেকে মারাত্মক জিনিস আর নাই এখন কথা হলো এত অ্যাডভাইস পরেও এত কিছু করার পরেও তো এত অ্যাওয়ারনেস ক্রিয়েট করার পরেও এত সিহাত দেওয়ার পরেও এতভাবে মানুষদেরকে জেনা থেকে ফিরে থাকতে বলার পরেও হয়তো কোনো মানুষ মানবিক দুর্বলতার কারণে অথবা স্বভাবের দোষে এরকম যদি কোন জেনার মধ্যে লিপ্ত হয়ে যায় মহিলারা তাদের কি হবে যদি পুরুষরা লিপ্ত হয়ে যায় তাদের কি হবে সেই সম্পর্কে আল্লাহ রবীন্দিন এখানে বলছেন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 যে সব তোমাদের মহিলারা জেনার মতন অপকর্মে লিপ্ত হয় খালি একজনে এসে বললেই হবে না যে অমুকে জেনা করেছে এই কথা বললে হবে না এর প্রমাণ থাকতে হবে দেখেন আমরা অনেক সময় বলি যে ইসলামের সাজাগুলো খুব কঠিন কিন্তু ইসলামের সাজাগুলো প্রমাণ করাটা আরো কঠিন বিশেষ করে এটা যেহেতু মানুষের ডিগনিটির সঙ্গে রিলেটেড মানুষের ইজ্জতের সঙ্গে রিলেটেড একজন কোনো খারাপ কাজ করে নাই তারপরও তাকে তোহমা দেওয়া হতে পারে কি, কোন দোষ ছিল্ডিশনকে এখানে খুব শক্ত করে দিয়েছেন আল্লাহ কি বলছেন সাক্ষী লাগবে जिनाराजा सब्यस्त होते प्रमाणित क्षेत्र लागे कारण मिथ्यार अभिजोग शिकार क्यों ना अल्लाह सुबहन चार जन शर्त कर दिए আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইনশাল্ট অব টেলিভিশন স্ক্রিনি ভেরি সুশা আল্লাহ আসসালামাইকুমুল্লা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 কত সুন্দর ভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল জীবন ঘনিষ্ঠ বিধিবিধান অসন্তুষ্ট পাপ কে পাপ বলে জান মানুষ তো আদম সন্তান এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মন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 আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নতের অনুসরণ আল্লাহ নিকটে মনোনীত তিনি যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন জাহাঙ্গীর <San> আর কি আছে ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায় আলোচনার বিষয়বস্তু ছিল অ্যাডল্টারি জেনার শাস্তি সাব্যস্ত হতে হলে চারজন উইটনেস লাগবে সুন্দর করে বর্ণনা করেছেন চারজন উই থেকে সাক্ষীর থেকে এটা চাক্ষুষ উইটনেস মানে আই উইটনেস হইতে হবে এমন না যে আমি শুনছিলাম আমার কাছে একজন এসে কই আমাকে বলা হয়েছিল আমাকে একজন ইমেইল করেছিল আমাকে একজন টেক্সট দিয়ে খবর দিয়েছিল আমার কাছে একজনের ছবি পাঠাইছিল আমার কাছে মনে হয়েছিল ফেকার কিতাবে যে এই চার সবাই কি করেছে তারা কলমকে যেমন দোয়াতের মধ্যে দেখা যায় কালি আমাদের যে দোয়াতের মধ্যে থাকে ইংপট এখন তো আর ওইরকম কলম নাই এখন তো সব আমাদের সব ই কলম হয়ে গেছে তারপর দোয়াতের মধ্যে ইংপটের মধ্যে যখন কলমকে ঢুকানো হয় এক জিনিসের মধ্যে যেমন এক জিনিস দেখা যায় চারজন সাক্ষী তারা বলতে হবে যে আমরা এরকম অবস্থাতে দেখেছি এরকম যদি প্রমাণিত হয় বিচারকের কাছে তখনই শুধুমাত্র বিচারক পানিশমেন্টের দিকে হতে পারবেন। চিন্তা করে করে। দেখেছেন। যদি কেউ খারাপ কাজ তাও কি চার জনের সামনে এনে দেখায় দেখাই নাকি তার অর্থ হলো যদি কোনো গোপনের কোনো খারাপ কাজ হয়ে থাকে আল্লাহ রবী আলমিন ওটাকে গোপনীয় রাখতে চান এটাকে আল্লাহ আর মানুষের সামনে নিয়ে আসতে চান না ফেলবেন। আমাদের আছে অনেক আমাদের তবিয়ত খারাপ আছে স্বভাব খারাপ আছে কিন্তু এগুলো আমরা মানুষের সামনে বলি না মানুষ না মানুষ জানলে বলতো যে আমরা হয়তো মুনাফিক হয়ে গেছি না হয় কাফের হয়ে গেছি সম্মানিত ভাইরা দর্শক বোনেরা দেখেন যদি কোনো জিনিস গোপনে হয় আল্লাহ আল্লাহ করে দিয়েছেন চারজন সাক্ষীর আলাদা ভাবে একই ল্যাঙ্গুয়েজে একই ভাষায় বলতে হবে দোয়াতের মধ্যে যেভাবে কলমকে দেখা যায় আমরা এরকম দেখেছি একজন নারী এবং পুরুষ তারা খারাপ কাজে লিপ্ত হয়েছে যদি একজনে একজনে দেখছে না দুইজনে দেখছে না তিনজনে দেখছে না চারজন লাগবে স্পেসিফিক আল্লাহ রাবুল্লাহ চার জনের কথা বলে দিচ্ছে অন্য গোপনে যেগুলো হয় এগুলো আল্লাহ সুখান হওয়া তার কাছে মাপ চেয়ে তারা মাপ করা নিবে তাদের বিষয় হ্যাঁ এখানে অবশ্য এক্সেপশন আছে যদি এই কাজের সঙ্গে জড়িত কেউ এসে যদি সে নিজেই বলে যে আমি এই কাজ করেছি আমাকে শাস্তি দেন আমরা ওই মহিলার কথা জানি যে মহিলা রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের কাছে এসে বলছে ইয়া রসুল আল্লাহ আমি তো অন্যায় করেছি আমাকে শাস্তি দেন আল্লাহ রসুল মুখ ফেরায় নিয়েছেন আর দিকে ঘুরে এসে বল সিয়া রসুল আল্লাহ আমি অন্যায় করেছি আমাকে শাস্তি দেন মুখ ফেরাই নিয়েছি আবার তৃতীয়বার সিয়া রসুল আল্লাহ আমি অন্যায় করেছি আমাকে শাস্তি দেন আল্লাহ রসুল্লা শুনে মুখ ফেরাই নিয়ে বলছেন অন্যদেরকে যে এই মহিলার মাথা ঠিক আছে কিনা এরপরে মহিলা আবার এসে বল শিয়া রসুল আল্লাহ আমি অন্যায় করেছি বিশ্বাস না হলে দেখেন আমি প্রেগনেন্ট আল্লাহনবী বলেছেন তুমি যাও তোমার সন্তানের জন্ম হোক তারপরে আসবা সন্তানের জন্ম হয়েছে সন্তানকে কোলে করে নিয়ে আল্লাহ নবীর কাছে সন্তানের হাতে রুটি একটা দিয়েছে রুটি খাইতে পারে চাবায় চাবায় নিয়ে এসেছেন মহিলা বলছেন ইয়া রসুল্লাহ এখন আপনি আমাকে শাস্তি দেন এটা আল্লাহর সঙ্গে কারবার দেখেছেন আপনি আল্লাহ নবী এটাকে অ্যাভয়েড করতে চেয়েছেন আর এ কথা বলছেন যে আসলে মাথা ঠিক আছে ব্যবস্থা করেছেন আর অনেক মানুষ এই মহিলাকে একটু খারাপ নজরে দেখতেছিল যে জানিয়া মহিলা নবী বলেছেন সাবধান খবরদার এই মহিলা যে করেছে এটা মদিনার মানুষের তহবার চেয়ে বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে দেখেন যদি অবিবাহিত নারী পুরুষ হয় তাহলে তাদের যারা বিয়ে হয় হয়নি তাদের শাস্তিটা কম এজন্য জন্য শাস্তিটা কম কিন্তু এবারে স্বভাব খারাপ অন্য মহিলার সঙ্গে গিয়ে মিলে অন্য পুরুষের সঙ্গে মেলামেশার সুযোগ করে দা তাহলে বোঝা গেল এরা করপ্ট মাইন্ডেড এদের জন্য আমার সঙ্গে এটা করেছে এটা প্রমাণ থাকতে হবে আপনার বিরুদ্ধে অপবাদ হতে পারে তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুল এখানে আনরিজনেবল কোন সাজা মানুষকে দিতে চান না কারণ আল্লাহ তো সাজা দেওয়ার জন্য না আসলে Ami amar student ke to punish you I'm here to help you if you are punishing yourselves what can i do same jenish allah rabbul alamin manush ke saza dewar jonno allah keno saza ma yafalullahu bi'adhabikum in shakartum wa amanatum আল্লা তালা তোমাদেরকে কেন শাস্তি দিবেন ইনসাকর ওয়ুসির আল্লাহ হলেন শাকের এবং আলিম আল্লাহ তোমাদের শুক্রিয়া জানাবেন দেওয়ার জন্য না। আল্লাহর নবী পৃথিবীতে সাজা দেওয়ার জন্য আসেন যে যেকোনো বিষয় সহজ করে দাও কঠিন করে না মানুষদেরকে সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে মানুষদেরকে তাড়িয়ে দিও না আমার সম্মানিত ভাই ও বোনেরা তাহলে বুঝতে পাচ্ছেন এই যে শাস্তির কথা এখানে উপায় নাই সমাজকে তো আপনার ই করতে হবে সুন্দর রাখতে হবে যেমন হুকুম আল্লাহ রেখেছেন এবং বলেছেন তোমাদের জন্য জীবন রয়েছে আমাদের উস্তাদা বলতেন একজন মানুষকে মারা হয় মরণের মধ্যে আবার জীবন থাকে কি করে একজন মানুষকে মারার কারণে লাখ লাখ মানুষের জীবন বেঁচে যায়। মানুষ যখন জানে যে শাস্তি একটা যখন হয়েছে আমি যদি এই কাজ করি তাহলে আমারও তো সেম শাস্তি হবে তখন মানুষ এই অপরাধের কাজে আর লিপ্ত হয় না দেখেন প্রতিদিন আপনার দেশে কতজন মানুষ খুন হয় প্রতিদিন আপনার দেশে কতজন মানুষ গুম হয় প্রতিদিন এই দৈনিক যত মানুষের জীবন যাচ্ছে সারা বছরে যত মানুষের জীবন যাচ্ছে এত মানুষের জীবন নষ্ট হতো না একটা দুইটা জীবনের বিনিময় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের জীবন বেঁচে যেত ঠিক একটা দুইটা জেনার শাস্তি হলে হাজার হাজার জেনার ঘটনার ঘটত না বাংলাদেশে ইন্ডিয়াতে বিভিন্ন দেশে রেপের ঘটনা এই যে আপনার 30 সেকেন্ডে আমেরিকা একটা হয়ে যাইতেছে। কি করবেন রেপ কেসের অভাব নাই এই সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে গিয়েছি তাহলে সম্মানিত ভাই বোনেরা আমরা এটা বুঝি আল্লাহ যে এই নিয়ম কানুন দিয়েছেন আমাদেরকে সাহায্য করার জন্য সমাজকে সুন্দর করার জন্য আসুন আল্লাহর নিয়মকে আমরা মানি রসুলের নিয়মকে মানি এবং আমাদের সমাজটাকে সুন্দর করি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া আবারও আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাআল্লাহ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 এই যুগে ইসলামের বানি প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর শর্ট কোড 3 জিরো ডবল জিরো এইট থ্রি সুইফ্ট বিআইসি কোড আই টাকা